উম্মুল মোমিনিন আইশাহ রাজিয়াল্লাহ তালান্নাতে বর্ণিত তিনি বলেন একবার অসুস্থ থাকার কারণে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নিজ গৃহে সালাত আদায় করেন এবং বসে সালাত আদায় করছিলেন একদল সাহাবি তার পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন তিনি তাদের প্রতি ইঙ্গিত করলেন যে বসে যাও সালাত শেষ করার পর তিনি বললেন ইমাম নির্ধারণ করা হয় তার ইফতিদা করার জন্য কাজেই সে যখন রুকু করে তখন তোমরাও রুকু করবে এবং সে যখন রুকুত হতে মাথা উঠায় তখন তোমরাও মাথা উঠাবে আর সে যখন বসে সালাত আদায় করে তখন তোমরা সবাই বসে সালাত আদায় করবে